ছয়শ একাত্তর নম্বর হাদিসে সামরিব জন্তুপাত আমরা এতক্ষণ যতগুলো হাদিস যতগুলো কোরআনের আয়াত পাঠ করলাম সেগুলো সবই মসজিদের গুরুত্ব মসজিদের ফজিলত সার্বিকভাবে মসজিদের সাথে সংশ্লিষ্ট হুকুম প্রতি দালালত্ত প্রমাণ বহন করে আল্লাহ যে আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা প্রদান করে আল্লাহ ইবাদত করতে বাধা প্রদান করে তার চাইতে বড় অত্যাচারী তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে